আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া نعوذু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউযলিল ان امير المؤمنين ابي حفص عمر بن الخطاب عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها او রহমতুল্লাহ আল এর সংকলিত চল্লিশ হাদিস এই কিতাবে বিয়াল্লিশটি হাদিস আছে কিন্তু আরবরা তাদের ভাষায় 38, 39, 41, 42, 43, दशक बल्लिस दशक एक बेताल नाम हादिस अल चलिस हदीस नियलिस हदीस आ তিনি তারি খুব বেশি বয়স তিনি পাননি খুব বেশি বয়স অল্প বয়সী পেয়েছিলেন কিন্তু তিনি অনেক খেদমত করেছেন তার লিখনির অনেক খেদমত রয়েছে তিনি ছিলেন সাফে রী অর্থাৎ এবং হাদিসের পণ্ডিত মহাদেশ বলা যেতে পারে এবং এই সাফে মজহবের ওপর তিনি অনেক কিতাব লিখেছেন এছাড়া বিভিন্ন সাবজেক্টে তিনি লিখেছেন তিনি হাদিস এবং অলুমুল হাদিস মানে মোস্তালাহুল হাদিসে তিনি কিতাব লিখেছেন হাদিসের কায়দা কানুর ওপর তিনি আরবি ভাষার উপর কিতাব লিখেছেন তেহদিবুল আসমাউল তিনি হাদিসের এমন একটি কিতাব সংকলন করেছেন যেটা প্রায় মসজিদে পড়া হয় আল্লাপাক এভাবে তার এই নেক আমলটিকে কবুল করেছেন সেটা হচ্ছে রিয়াউদ্িখা ক্ষেত্রে খুব আগ্রহ ছিল তাই তিনি বিভিন্ন বিষয়ে লিখেছেন ফেক তার কিতাব রয়েছে তার একটি ছোট্ট লিখনই হচ্ছে বা সংকলন হচ্ছে এই যার দর্শকরা এখানে করব। তার এখেদমতের সাথে সাথে আল্লাহ পাকের নাম এবং গুনাবলীর ক্ষেত্রে তহিদুল আসমা সিফাতের ক্ষেত্রে তার ওপর বিষয়টি স্পষ্ট না থাকায় তিনি সিফাতের করেছেন। আল্লাহ ফাকবুল আলমিনের সিফাতের তাওল করেছেন অস্বীকার করেন তিনি তাওল করেছেন যেমন ইস্তাওয়া আলাল আল আর্শ সমন্নত। সে সমন্নত। আরো সে সমসীনের উপর অনেক এতরাজ করে কিন্তু বেশ কিছু যারা ভাষা বুঝে তাদের সাথে আলোচনা করে দেখেছি যে আরো সে সমসিন বললেও কোনো দোষের কথা নাই সমসিন মানে এনে যে বসা আছেন বসা বলা হয়নি ওদের তো যদি বসা শব্দ না ব্যবহার করে তো কোনো দোষের কথা নাই সুতরাং সমুন্নতই বলতে হবে আর কেউ সমসিন বললে একবারে ভুল করে দিবে আর এই রকম কথাটিও ভুল জালাসা বলা হয়নি হ্যাঁ জালাসা মানে বসা তাই না জি জি কাদাহীন তো আল্লাহ আর সে সমুন্নত আপনি মানুষের ডিম থেকে মুক্ত হওয়ার জন্য উর্ধা হওয়ার জন্য বলেন সমুত ঠিক আছে যেমন অন্য অন্য আশ আরীরা তাবিল করেছেন মাতুরা তাওল করেছেন ইস্তাউল্লা আল আল আর্শ ইস্তাউল্লাহ মানে মালিক হওয়া ওয়েলায়াত থেকে ইস্তাউল্লাহ ইস্তা মানে ইস্তাউল আল আর্শ আর সে মালিক হয়েছেন এই তাবিল গুলি করেছেন তার কাছে হয়তো অবশ্যই তার অনেক নেক আমলের সামনে আলাম রহমতুল কথা শোনাচ্ছি আমার নিজের কথা শোনাচ্ছিনা উনি বলছেন যে এই ভুলগুলি হচ্ছে বেশ কিছু আল্লাহ তার যে অন্য অন্য ফজিলতির দিক রয়েছে অন্যান্য দিনের বড় খেদমত রয়েছে সেগুলির সামনে এগুলি আশা করি ঢাকা পড়ে যাবে বিদাতি কথা অজন্তে বলে দাও একটা হচ্ছে বিদাত কে বানানো বেশ বানানো স্থাপন করে নিজের আকি স্থাপিত করে তারপরে উঠা। এটা হচ্ছে বড় অপরাধ। আর না বানায় কে বুনিয়াদ বানিয়ে আগে বাড়ার চেষ্টা করেছে কিন্তু কখনো কখনো তার দ্বারা ভুল হয়ে গেছে বা বিদাত হয়ে গেছে তাহলে তাকে বিদাতই বলা যায় না এই কথা একটি মূল্যবান কথা যেমন আমাদের দেশের আহ সালামাদের মধ্যে হ্যাঁ দু একটা বলা যাবে না যেমন হোসেন দেহির মতো আলেম ফতুয়া নাজিরিয়ার ফতুয়া নিয়ে আর জয়িফ হাদিস নিয়ে তারা এই দুয়া মোনাজাতের ওপরে এখন শক্ত হয়ে আছে তো এইটুকুর জন্য বিদাতি বলবেন না যারা বিদাত্তি বলেছেন অথবা বলছেন বা বলবেন বেশ বানিয়ে ওপরে উঠছে ওরা বিদাতি দ্বারা ভালো কথা হইতে পারে বহু বিদাতি আছে তার ভালো ভালো ফচু বেশ কিছু বিষয় সম্পর্কে এমন ভালো ভালো কথা বলেছেন আমি মাঝে মাঝে উল্লেখ করি যেমন দাড়িমুন্ডানার গোনা সম্পর্কে জেকার সাহেব শেখুল হাদিস জেকার তাই না ফাজি বাদ করে দিয়েছেন কিন্তু সাময়িক হয়ে থাকে যতক্ষণ গোনাটা করলে ততক্ষণ হইল গাছ ঠিক যতক্ষণ সিগারেট খেলে ততক্ষণ সিগারেট করবো না হ্যাঁ যে সময়টা মিথ্যা কথা বলে ওই সময়টা শুধু গুণাটা হইল ঠিক না। যে সময় চুরি করতে ঢুকেছে ওই সময় চোর সারা দিনের নাই যে সময়টা গোনাটা কি বলবেন চব্বিশ ঘন্টা গোনা করছে চব্বিশ ঘন্টা গোনাগার শুধু ওই সেভ করার সময় শুধু গোনাগার না ওই যে নাজাইজ আছে সবসময় গোনা করছে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা বুঝতে পারছেন না এইরকম গোনা আছে যেগুলিতে সবসময় সবসময় গোনা হইতে আছে তা একটার লোক যে কি করে অপারেশন করে ছেলে মেয়ে বন্ধ করে দিয়েছে আর নেব না স্থায়ী স্থায়ী গোনাগারছে স্থায়ী গোনাগার ঠিক না বন্ধ করে আশি বছর বাঁচল সারা দিন দিয়ে গোনাগার কিনা এই দুটো গোনা উনি দাড়িটা উল্লেখ করেছেন ওর সাথে আমার মনে হলো এইটা গোনা হতে অ্যাড করা দরকার এই গোনা কিন্তু কন্টিনিউ চলতে আছে তোবাও যদি করে স্থায়ী ভাবে যারা বন্ধ করে দেবে বাচ্চা আল্লাহবা দরজা হয়তো খোলা আছে কিন্তু তার তো পুরো সংশোধন তার হইল না এই আল্লাহ নেওয়ার মধ্য বঞ্চিত থাকলো এ কথাই বলেছেন তার সম্পর্কে যে তার অনেক কামল এবং খেদমত হয়েছে আমিরুল দ্বিতীয় খালিফা আর উপাধি আবি হাফস কনিয়া তো নাম ওমার বাপের নাম খত রাজি আল্লাহ তাল বর্ণনা করছেন এই হাদিস একমাত্র উমার রাজি আল্লাহ রসুল থেকে বয়ন করেছেন এই হাদিসকে বলা হয়েছে যে একমাত্র একজন সাহাবি মনে করছেন বর্ণনাকারী একাধিক সাহাবাই কেন রয়েছে এই হাদিস আশ্চর্যের বিষয়ে এত প্রসিদ্ধ হাদিস কিন্তু সাহাবি উমার ছাড়া কেউ বর্ণনা করেন না বলছেন আমি রসুলামকে বলতে শুনেছি রসুল স্বয়ং শুনেছেন স্পষ্ট তাহলে কোন ভাই যাবতীয় কাজকর্ম নির্ভরশীল আর নিঃসন্দেহে প্রত্যেক ব্যক্তির জন্য ইমরিওন মানে মানুষ ইমরা আতুন মহিলা আর ইমরিয়ন মানে পুরুষ মানুষ এখানে ব্যক্তির অর্থে রয়েছে সে পুরুষ নারী দুজনই সামিল द प्रत्येक व्यक्ति जन्म मा तेर नियत करलो तो जिन कर लोटा से पा फमजरा तहु तरह मौलिक दूटो कथा बोल उदाह बोझा सर सल्लम एक असत नियत शरियत नियत नियत के যার হিজরত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তার রসুল সাল্লি সাল্লামের উদ্দেশ্যে রসুল্লাহামের অনুসরণের উদ্দেশ্যে এবং রাসুল্লাহামের উদ্দেশ্যেই আহ তার দিনের উদ্দেশ্যে নিয়ে আসা দিনের উদ্দেশ্যে তার সন্ন্যতের অনশনের উদ্দেশ্যে বলে গণ্য হবে এখানে এই রকম রয়েছে যে যার হরত হবে আল্লাহ এবং রসুলের দিকে তাহলে পার্থক্য হয়ে গেল দুটো সেম সেম জিনিস নয় আল্লাহ এবং রসুলের উদ্দেশ্য যদি কেউ হিজরত করে তাহলে প্রতিফলটাও কি হবে আল্লাহ এবং রসুলের হিজরতের প্রতিফল হবে ওমান কান্ত হিজরাত যার হিজরত হবে দুনিয়ার উদ্দেশ্যে তা অর্জন করার জন্য হিজরত সেই দিকেই হবে যার সে উদ্দেশ্য করেছে মানে যেই গরজ হিজরত করেছে সেটা হাসিল করবে যে আল্লাহ রাবুল আলমিনের কাছে এই হিজরত যে ইসলামের জন্য হলে একটি এবাদত ছিল নে কামল ছিল তার সব সেটা পাবে না করা যায় তো আলোচনা করে বললাম বক্তব্য করা যাবে সাইখি লিখেছেন কয় পৃষ্ঠের সারা আপনাদেরকে সু চব্বিশ পৃষ্ঠে যে শেষ করেছেন নয় থেকে শুরু করে তার মানে পনেরো পৃষ্ঠে দুটো পাতা নিয়ে বক্তব্য করতে এতটি কথা আছে এখন সমুদ্রে এটা বড় যোগ্যতার প্রয়োজন অত সহজ নাই যে সমুদ্রকে নিয়ে আপনার ঘটিতে ভেবে দেব অর্থাৎ সবগুলির সার কথা মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা অত সহজ কাজ না সবার দ্বারা হয়নি ওরা ওর মধ্যে বেছে বেছে কিছু কথা বলবো আপনাদের কাছে হাদিসের তরাজমা করে দিলাম ওতে যতটা যা বুঝলেন বুঝলেন এখানে প্রথম কথা আমলের কথা উল্লেখ করা হয়েছে আমল বলতে সব আমলকে সামিল আমাল কলুব হৃদয়ের আমল আমালুল লিসান হ্যাঁ? জবানের জিভার আমল বাচনিক আমল ও আমল জঙ্গ প্রত্যঙ্গের আমল হাত পা চোখ হ্যাঁ ইত্যাদি কান কানের আমল নেই গান শোনা বক্তব্য শোনা এই যে দিনের কথা দার শুনছেন হ্যাঁ জবানের আমল গালমন্দ হ্যাঁ জি কি রাজগার একই भलो मंदिर तवक्ल्ला भरोसा अभिमुखी हवा आल्ला के भय्लाहबर भलोबाशा इत्यादि इत्यादि जवान जवान शेष नहीं भलो कथा होल सेजी तो तो तो से जी की राजगर हक अथवा इश्तेफारो अथवा भलोदेशनिया भलोम अंग प्रत बहुम से उदाहरण दीषय नियत नियत मान हम अंतर संकल्प नियतर माध्यम कि फायदा है जिनार विषय সূক্ষ জিনিস নিয়তের মাধ্যমে দুটো ফায়দা হয় একটা ফায়দা একটা উপকারিতা হচ্ছে যে আদাত কে এবাদত থেকে পৃথক করা হয় আদাত মানে অভ্যাসগত কাজকর্ম দৈনন্দিন যেসব কাজকর্ম করছেন এমনি দুনিয়ার কাজ কিন্তু দৈনন্দিন করছেন যেমন খাওয়া দাওয়া করছেন এটা হচ্ছে আদাত আদাত কে এবাদত থেকে পৃথক পৃথক করা হয় नियत सत्यत शेख उदाहरण दिखाई खाए खाए पान सबाजल तमासन फाकत एक जन लोक पानाहार कर पानाहर चाहिदा পানাহারের চাহিদা আছে খিদা আছে না পানাহার কর আর পানাহার করে তার উদ্দেশ্য হয়েছে আমি শরীরকে সুস্থ রেখে আল্লাহ যে উদ্দেশ্য আমাকে পয়দা করেছেন তা করবো এবাদত করব নাকি পাবে না পাবে না তো আদাত কে থেকে নিয়তের মাধ্যমে পৃথক করা হয় একটি কাজ একজনের এবাদত হলো একজনের কিছু হলো না জিরো এমন কি নামাজ কারণে অনেক পারেন আবার এবাদত শির্ক হইতে পারে নামাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় পরকাল মুক্তির জন্য হয় আর অসলের তেরিকা তাহলে মকবুল ঠিক না আজ নামাজ পড়েন হ্যাঁ রিয়ার জন্য দেখানোর জন্য কারো চাপে কারো ভয়ে হ্যাঁ কারো কিছু পাওয়ার জন্য তাহলে জি এই জন্য বলেছে এবাদত আহলিল গাফলাতে আদাতুন গাফেলদের এবাদত হচ্ছে দুনিয়ার কাজ আদত ও আদাত আহলিল ইয়াক এবাদাতুন আর যারা সজাগ মুসলিম সচেতন মুসলিম তাদের দুনিয়ার কাজটা হচ্ছে এবাদত দৈনিক কাজটা হচ্ছে এবারত আপনি গিয়ে তাড়াতাড়ি তার আগে যে ঘুমিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি উড়ব সেজন্য ঘুমটাও কি হয়ে গেলো এবাদত হয়ে গেল তো যারা সজাগ মুসলিম তাদের আদাত যেগুলি মানে দৈনন্দিন কাজ অভ্যাসগত কাজ সেগুলি এবাদত হয় আর গাফেল আদাত গাফেল মানে দেখা দেখি নামাজ পড়ছে আমি গতানুগতিক নামাজ পড়া দেখা দেখি সবাই নামাজ পড়ে সৌদি আরবের পরিবেশে পড়তে না পড়ে চলে না ঠিক না এরকম অনেকে নামাজ পড়ছে সৌদি আরবে রোজা রাখবো না এটা কল্পনা করা যায় সেজন্য রোজা রাখে তাহলে এবাদত করে খালেস এবারত রোজা কিন্তু এবাদত তার আদাত এখানকার ট্রেডিশন সেই জন্য বাইরের মহিলারা এখানে যে বোরখা পরে তাদের অধিকাংশ অবস্থা কিন্তু এরকম এরা বেশি বোরখা পরে চেহারা পর্যন্ত ঢাকি আর যেমন উঠে এটাকে চুল ঝুলছে জি হ্যাঁ ঢাকা আর খুলনা আমি আলোচনাতে বলেছি একাধিক আলোচনা তো আছে যে এখানে ঢাকা দেশে গেলে খুলনা তো দেখেন বোরখা এবাদত কিন্তু এদের না সৌদি আরবে এতদিন বোরখা বলো কোনো না কোনো আর একটা ফায়দা হয় মাধ্যমে সেটা হচ্ছে আরেকটি এবাদত থেকে পৃথক করবাদতকে আরেকটি ইবাদত থেকে পৃথক করেন বা আলাদা করা উদাহরণ যে উদাহরণ আপনি নামাজ পড়ছেন একজন এখানে দুইটা কাত দুইজনের দু রেখ পড়লো কিন্তু নামাজ আলাদা আলাদা হইলো তাহলে এক এবাদত আর এক এবাদত থেকে কি হলো পৃথক করা হলো কিসের মাধ্যমে নিহতের মাধ্যমে এই যে কলহ নিহতের মাধ্যমে কারণ আপনি উচ্চারণ করে নামাই বলছেন কি আল্লাহকে জানাতে চাইছেন সুন্দর কথা সেখানে লিখেছেন আমি আল্লাহকে জানাতে চাইছেন যদি আয়াতটা উল্লেখ করেননি কিন্তু আয়াতটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি আপনি কার ইবাদত করছেন এমন সত্তারত করেছেন উল্টো দিকে আল্লাহ দেখতে পান না এটা হাসার ঘটনা সে উল্লেখ করেছেন এতটুকু শুধু বললেন আমার দেশের গত বলছেন কি তাহলে বলেন না কেন তা ঘটনা বলে নিয়ত উচ্চারণ করা যাবে না কারণ আল্লাহ করা বলছেন মোহন আল্লাহ বেদি নিকু আর গুরুত্বপূর্ণ অংশ রোজা তোমাদের এই দিন সম্পর্কে নামাজ আল্লাহ জানাতে আল্লাহ বলে দিছি এটা হচ্ছে জানাজা আল্লাহ জানেন না তারপরে নবী যদি করতেন তার সাহাবিরা করতেন করতেন সালাফগন তিন করতেন তাহলে বলতে তারাও করেন না আমি জোরে বললাম মনে মনে বললাম যদি হরকতেন তাহলে বিদাত হ্যাঁ মনে যে কথার উদ্রেক হচ্ছে যে এখন আমি দাঁড়াচ্ছি কথাগুলি আসছে কিন্তু মনে এখন কিসে দাঁড়াচ্ছি फरोज नाम आते हर जो हूटेद जवान जवान उच्चारण कर रियाजे एलकार लोक अशिक्षित लोक আর কি যখন শুরু হয়েছে কাল আর রাজি ও পাশের লোকটি নাজির লোক বেদাতি নিয়ত করে না এটা তো অনুসারী রিয়াজ লোকেরা আর এতটুকু বলছে যখন তারপরে তকদুরি দিতে গেছে তখন এই নাজদের যে অশিক্ষিত লোক বলল থামো থামো থামো একটু থামো কি তার হিজরি তো গুলো তো বলি তো স্থান বলবে আর কাল বলবে না আর পাকিস্তানের একটা ঘটনা আছে ও লিখেছে পাকিস্তানের একটা কিতাবে যে নিয়ত পড়তে দেখে ও পাশেলো লোক ও ছিল সাকিদী তখন ও আবকে কিছু না উগিল ওর মত নিয়ত করতে আস্তে আল্লাহকে বলছে সামনে ফলা হলা আদমি হিছে ফলা হায়ে ফলা আদমি হলা আদমি হসমান হিচে জমীন হি আল্লাহিস শিক্ষা দেওয়ার জন্য তখন বলছিস পড়ছিস তুই কি বলছিস কেন ভাই আমি না আপনার হাদিসটা দেন তো আপনার নামাই তো পড়া হাদিসটা দেন তো যে জহার কি নামাজ চার রাক ফের নামাজ এগুলো বলতে হবে কিবলা তো কিবলা রুখ শুধু বলবো ডানে পিছনে বলবোনা ওপর নিচে বলবো না আমারটা বললে বিদাত হয় না হিজরত রাখি হিজরত মানে পরিত্যাগ করা হিজরত মানে হিজরতের শাব্দিক অর্থ স্থানান্তরিত না হিজরত হিজরত মানে হচ্ছে ত্যাগ করা হেজরত মানে ত্যাগ করা এই জন্য পরিত্যাগ করা কথা বন্ধ করা জি তিন দিনের বেশি জায়জ নাই তিন দিন এগুলো রাগ ঠান্ডা করার জন্য ওরও ঠান্ডা হোক আমারও ঠান্ডা হোক তারপরে করতে পারেন কিন্তু তিন দিনের বেশি জায়জ নাই এটা হচ্ছে শাব্দ অর্থ ত্যাগ করা শরীয়দের ভাষায় আলীফুল ইসলাম হিজরত ভাষায় শেখ একটি মাসলা উল্লেখ করছেন যে হিজরত করা ফরজ না সন্নাথ কখনো কখন ফরজ হবে তিন পালন করতে কষ্ট হবে যদি বিদাতিদের কারণে অথবা গোনাগার পাপীদের কারণে ওখানে বসবাস করতে কষ্ট হয় তখন একটু ভিন্ন হুকুম হবে সেই জন্য বলছে যে কুফরীর দেশ থেকে যেখানে ইসলাম পালন করা যাচ্ছে না ইসলামী শিক্ষা দেওয়া যাচ্ছে না নেওয়া যাচ্ছে না পারিবারিক জীবনে পারছেন না রাষ্ট্রীতে কোথাও করা যায় না কি করে সবাই হিজরত করেছিল সৌদি আরব নেই না রাষ্ট্রনীতির কথা কারণ রাষ্ট্রনীতি আপনার হাতে না আপনার হাতে হচ্ছে আপনি এবং আপনার পরিবার আর আপনার রুজি রোজগার অর্থনীতি এইগুলো ক্ষেত্রে যদি আপনি দিন পালন করতে পারেন তাহলে হিজরত করতে হবে না হিজরত ফরজ কখন যখন নিজের দিনকে প্রকাশ না করতে পারবে ইসলাম কি করতে পারে প্রতিষ্ঠা করতে পারে এই ফরজ সেটা হচ্ছে হিজরত সুতরাং হিজরত করা হচ্ছে ফরজ যেমন মুসলিমরা মক্কা থেকে হাবাসা হিজরত করেছিল অথচ কাফের দেশ খ্রিস্টানদের দেশ ছিল কিন্তু জুলম হবে না আশা করি তোমার মক কাছে ওখানে চলে যাও তো এরকম করা যেতে পারে হয়তো মুসলিম দেশে আসা যাচ্ছে না কিন্তু এক কুফুরি দেশ থেকে দেশে তুলনামূলক ভালো ওখানে গেলে অন্তত ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আহ এলিম চর্চা করা এগুলি করতে পারবো তো হিজরত করেন যেমন নবী সাহা মক্কা থেকে মোদিন হিজরত করেছেন সাহাভাইকার হিজরত করেছেন তো হিজরত তখন ফরজ ছিল কিন্তু মক্কা বিজয়ের পরে আর হিজরত ফরজ থাকেনি তখন মক্কা লোক মক্কাতে পরে আল্লাহর দিকে হিজরত করা তো সব সময় আল্লাহ লাইম হ্যাঁ চিরঞ্জীব কিন্তু রসুল্লাহামের দিকে হিজরত করা কেমন হিজরত মক্কা থেকে মদিনা নবী চলে গেছেন আমরাও মদিনা যাই যে বদ্ধ সাহিত্য ছিল কিন্তু এখন কি নবীলাম এর কবর উদ্দেশ্যে হিজরত করবো সব নাকি না তাহলে নবিস্লামের দিকে এখন হিজরত করার কোন রাস্তা বাকি আছে বা কোন একটা তরিকা আছে কি তরিকা ঠিক বলছেন যে নবীল ব্যক্তিত্ব যদি নেন আমার শাকসহু ফালা নবী সালামের ব্যক্তিত্বের দিকে হিজরত নেই কারণ তিনি দুনিয়া থেকে বিদে নিয়েছেন তার কবরের জন্য হিজরত করে যে মদিনের কবর আছে আমরা মোদিনে চলে যাই এটা কোন হিজরত আদর্শের জন্য তার নিয়ে আসা শরীয়তের জন্য হিজরত করা তার প্রচার প্রসারের জন্য হিজরত করা সেটা পালনের জন্য হিজরত করা এটা কেমন পর্যন্ত বাকি থাকবে যেমন কোন শহরে দেখছেন মাসা আল্লাহ ওখানে দিন শিখার ভালো সুযোগ সুবিধা আছে শক্তিশালী করার জন্য হিজরত করা বা ওখানে আহ ওলাম ওলামারা শক্তিশালী ওখানকার শাসক শক্তিশালী সুতরাং ওখানে গিয়ে আমি দিন দিনের আরো খেদমতের সুযোগ পাবো ইত্যাদি এই হিজরত ফালি আল্লাহর জন্য হিজরত করা সর্বদা রয়েছে এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের শরীয়তের জন্য হিজরতো ক্যামত পর্যন্ত রয়েছে যেমন আল্লাহ করারসুল্লা যদি কোনো বিষয়ে দিমত হয় তাহলে কোন দিকে ফিরিয়ে দাও আল্লাহ দিম রসুল্লার দিকে ফিরিয়ে দাও তাহলে রসুল্লি ফিরিয়া দিকে হিজরত করা কেউ ব্যক্তি পূজার দিকে যাচ্ছে আমরা রসুলের দিকে যাচ্ছি এইটা রসুল দিয়ে হিজরত করা যারা পীরের মরিত পীরের তরিকার দিকে যাচ্ছে আমরা রসোরতাল অনেকে কিতাব লিখেছ খুব গুরুত্বপূর্ণ এই হাদিস এই হাদিস দুটো হাদিসের উপর ইসলাম নির্ভরশীল বলেছেন তার একটি হাদিস নির্ভরশীল কিসের ওপর নিয়তের উপর নিয়তে যদি এখলাস থাকে তৌহিদ থাকে এক আল্লাহর জন্য করো হ্যাঁ দুনিয়ার কোন গরজ না থাকে তাহলে সেটা কবুল হবে প্রথম আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে এক আল্লাহর জন্য এই বাদরটি হওয়াতে রয়েছে আ তরিকা অনুযায়ী হতে হবে মায়জি আল্লাহনার হাদিস মানে আমলান এমন কোন আমল করে আমর না তার উপর আমার আদর্শনা মানে ওইরকম আদর্শ আমার না আমার আদর্শের বিপরীত কাজ করলো আমল তো করলো বা হরাত্মত্যাখ্যাত কবল হইল না এই দুইটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ইসলামের ক্ষেত্রে এই হাদিস থেকে এখালাসের গুরুত্ব জানা যায় এখলাস যদি থাকে আল্লাহর জন্য আপনি নিষ্ঠাবান হন দিনের জন্য যদি আপনি একটু মুখলেস হন তাহলে অল্প আমলের কোয়ালিটি অনেক ভালো হবে আর অনেক বেশি আমল কিন্তু এখলাস নেই কোয়ালিটি ভালো না আসল এ আল্লাহ পাক আল্লাহর আলমিনের কাছে গুরুত্বপূর্ণ আল্লাখী আর একদল মানুষ হচ্ছে দুনিয়ামুখী আল্লা মুখী কোনখান থেকে পেলেন আল্লাহ মুখী রসুল নিয়ে আসা দিন মুখী মুসলিম আর একদল অমান কাঁথ হিজরা তুই হেলা দুনিয়া দুনিয়ার জন্য অথবা হাফ বিবির জন্য হিজরত করলো ফা হিজরা তুই হেলা দুনিয়া জন্য হিজরত করা যেমন আজকাল পশ্চিমা দেশে हिजरत कर चले जावा मुस्लिम शिक्षित लोक जाऊरिका कैनाडाटी डेटी डिग्री होल्डर होने सब चले जा सब चले जा प्राइमरि पढ़ल हाई स्कूल पढ़ल सब पढ़ल कलेज पढ़ल खेलो दिलो आबाद सबकि পাকিস্তা কেনাডা দুনিয়ার জন্য ইন্টারনেটে একটু যোগাযোগ হলো কিছুদিন যোগাযোগ হইলো ফেসবুকে যোগাযোগ হইলো যে বিয়ে কিন্তু তোমার দেশে যাবো না আমি ওই গরিব দেশে বাংলাদেশে যাবো না তুই আমার দেশে আসলে ঠিক আছে অসুবিধা নেই বাপ ছাড়লাম মা ছাড়লাম আর ইমান ইসলাম বাঁচাতে পারি না পারি তুমি কেনাডা তো ক্যানাডা আমেরিকা তো আমেরিকা যেখানে সেখানে আছি চললো তো এটা হচ্ছে একটি প্রশ্ন প্রশ্ন তা উত্তাহ পড়েছেন কেউ যেহেতু মাশা আল্লাহ ও তা আল্লাহ এবং রসুল যা চান জায়জ না জায়েজ নয় অথবা অতবর দিয়ে বলা যেতে পারে কিন্তু ও দিয়ে বলা যাবে একত্রিত করে দেওয়া হচ্ছে আল্লাহর সমতল সমকক্ষ বানিয়ে দেওয়া হচ্ছে কি জবাব আছে আমার তরফে জবাব হচ্ছে এই জন্য আল্লাহ করে। কেন বিশ্বাস যে বদ্ধ চাই লোক সাহাবিদের কিছু দিচ্ছেন আমি সূক্ষ্ম আপনাদের সময় পার হচ্ছে হবে না ও কল্পনা দৌড় পারবেন না কাজ দুই রকমের আল্লাহাক বলে একটা হচ্ছে বিধানগত শরীয়ত গত কাজ আর একটা হচ্ছে असत था भल क्या स्वाधीन भाव करुक मंद काज कर जबरदस्ती बाधा देव ना करुक আল্লাহ চাওয়ার বিরুদ্ধে কি সেটা হচ্ছে এটা হচ্ছে সৃষ্টিগত এখানে এই কথাটিকে ফিট করতে হবে বিষয়গুলিতে সাথে মিলিয়ে বলা যাবে। তার জীবদ্ধর সাথে বলা যাবে এখনও বলা যাবে শরীয়তগত বিষয় সৃষ্টিগত বিষয় আল্লাহর সাথে রসুলকে মিলিয়ে বলা যাবে না বুঝলেন মা সা আল্লাহ সে कारण सृष्टिगत विषय एक मत चाला रब्लाछू होते ক্ষেত্রে রসুল কে যেমন মানা তেমন আল্লাহকে মানা মাইয়ের রসুলা ফকাটা যে রসুল কে মানলো সে আল্লাহকে মানলো যে রসুল মানলো সে আল্লাহকে মানলো তো শেষ বলছেন যে এই দুটো ভাষাতে পার্থক্য কি একজন সাহাবি মা বললেন তখন তো বলছেন জবাব হচ্ছে যদি হয় তাহলে কারণ নবী সাল্লাম শরীয়তের বিষয়ে যা বলেছেন সেটা আল্লাহরই কথা ল্যান্না মা সাদার্লামী কাল্লা সাদার আল্লাহ যেটা আল্লাহ কোরআনে আছে আর রসুলের হাতে দুটোই সমান গত জুমাতে যেমন পড়লেন দুই বোন কে একত্রিত করা যাবে না একসাথে স্ত্রী বানিয়ে দুটো রাখা যাবে না দুই এটা কোরআনের কথা আল্লাহর কথা আর রসুল হাদিসের কথা আপনার স্ত্রী স্ত্রী এবং তার একটা হাদিসের কথা আর একটা কোরআনের কথা দুটো বিধানে কোন পার্থক্য আছে কোনো পার্থক্য নেই জি কারণ বলছে আল্লাহ বলে আল্লাহ ওমরুল কৌনিয়া সৃষ্টিগত যে বিষয়গুলি সেই ক্ষেত্রে রসুল কে বা আল্লাহ ছাড়া অন্য কে আল্লাহ সাথে জিজ্ঞেস করে আপনাকে আগামীকালকে বৃষ্টি হবে কি আপনি আল্লাহ রসুল আলম জায়েজ আল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুল বেশি জানেন জায়েজ হবে কারণ বৃষ্টি নামানোটা হচ্ছে সৃষ্টিগত কাজ আপনি জানেন না আপনি জানেন না যে এটা পানি আছে না মদ আপনি সন্দেহ জানান না তো যদি বলেন এখানে আল্লাহ ওয়ারসুল আলাম বলা যাবে না যাবে না কারণ শরীয়তের বিষয়ে আল্লাহ জানেন এবং রসুল কেউ তিনি জানিয়েছেন রসুল জানেন সুতরাং কখন আল্লাহ দুনিয়া ধ্বংস করবে কখন কেমত হবে সৃষ্টিগত বিষয় এবার বুঝতে পারছেন তো বলছেন যদি কেউ জিজ্ঞেস করে হাজালাম আল্লাহ রসুল আলম আল্লাহ এবং রসুল বেশি জানেন যদি কারণ হুকুমটাই শরিয়তের ক্ষেত্রে আল্লাহর হুকুম হ্যাঁ যেমন হিজরত করা সম্পর্কে না মুস্তাহাব বলছিলাম মশলাটা না তো এই ক্ষেত্রে তো বললাম যে কাফ কুফরের দেশ থেকে যদি হয় তাহলে আর সেখানে যদি পালন না করতে পারেন তাহলে হিজরত করা আর যদি সুতরাং সেখান থেকে হিজরত করা উচিত তাহলে লাখ লাখ মসজিদ আর মাদ্রাসা এত বড় বড় মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান হয়তো মুসলিম নাই অনেক মুসলিম দেশে নাই। তাহলে সব ধ্বংস হয়ে যাবে না সব বিরান হয়ে যাবে না এটা কি একটা জ্ঞানীর ক্ষত্রে একটা আলমের ক্ষতি হবে যেখানে দিন পালন করতে পারছে হ্যাঁ যেখানে দিন পালন করতে পারছে না হ্যাঁ শিক্ষা দিতে পারছে না তখন গুনাগারদের দেশ থেকে এটা বাকি এটা শেষ করে দেবো সময় শেষ হয়ে গেছে মনে হয় হ্যাঁ ফাঁসেক আপনার গ্রামে সব ফাসিক লোক অথবা বিদাতির লোক বিদাতির ফাসিক বেদাতি ধর্মের নামে ফাসেক আর যারা বেদিন তার ভালো কি বলেছেন যে ওই মানুষ যে মানুষ মানুষের সাথে মেলামেশা করে ধারণ করে এবং যদি দেখা যায় যে ওখানে আমি অত সুযোগ সুবিধা পাচ্ছি না কিন্তু এখানে আমি দাওয়াত দিতে পারবো আমার মাধ্যমে কিছু ফাঁসিগুলো হবে কিছু বিদ্যাতি হেদায়াত হবে তাহলে সেখান থেকে হিজরত না করে কি করতে হবে সেখানেই থাকতে হবে আর যদি দেখা যায় যে সব বিদায় বানিয়ে ফেলবে আবার তখন হিজরত করা জরুরি কারণ কু আনফুস ও আগে নিজেকে নিজের পরিবারকে বাঁচাইতে হবে তা আপনাকে পরিস্থিতি দেখতে হবে যদি দেখা যায় যে না এরা যদিও বিদাত করছে অথবা এরা যদিও গণাগার আমার ছেলেমেয়েরা মিশে যাবেন না আমার পরিবার পড়বে না তাহলে বাস করুন আপনি আর ওদেরকে হেরাতে চেষ্টা করুন নিজের জাতির যদি দেখা যায় যে না আমি নিজেকে নিজের পরিবারকে বাঁচাতে পারবো না তাহলে সেখান থেকে হিজরত করুন এই বিষয়গুলি উল্লেখ করেছেন শেখ আর আজকে এই নিয়ন্ত্র হাদিসবাবু অনেক গুরুত্বপূর্ণ কথা হলো আশা করি এর মাধ্যমে আমাদের সংশোধন হবে বিশেষ করে এখলাস আমাদের যারা সৈন্যতের অনুসর অপ্তাহে যখন জিব্রাইল জিজ্ঞাসা করলেন যে কিয়মত কখন হবে তখন কি বলেছে মালমাসুল যে জিজ্ঞাসিত হয়েছে সে কারি চাইতে বেশি জানে না তাহলে এই ক্ষেত্রে না বলা উচিত আলিফুলিম আলিফুলা ওই ক্ষেত্রে মারা আল্লাহ রসুলও বলেননি অথচ শরীয়তের বিষয় ওইটা আল্লাহ আলম বলেছেন যদিও এখানে হয়তো আল্লাহ রসুল আমাদের চাইতে বেশি জানেন এটা বলা যেত যাই হয়তো আছে